আবদুল্লাহ ইবনু উমর রদ্দিল্লাহ তুয়ালন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তি উচিত নয় যে তার যোগ্য কিছু সম্পদ রয়েছে সে দু কাটাবে অথচ তার নিকট তার ওসিয়াত লিখিত থাকবে না মোহাম্মদ ইবনু মুসলিম রহমতুল্লা আলাহি এ হাদিস বর্ণনায় মালিক রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন এ সনদে আমর রহমতুল্লা আলহি ইবনু উমর রদ্দুল্লাহ তুয়ালাহ এর মাধ্যমে নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করেছেন